সালামু আলাইকুম রহমতুল্লাহিহামিল্লা রসুলিল্লাবাদ সম্মানিত সদিদর্শক কোরআন করিমের কোরআনের ঘটনা যেখানে রয়েছে আমাদের জাগতিক পথ নির্দেশনা শিক্ষণীয় বিষয় পরকাল পাওয়ার সুন্দর পথ সেই ঘটনার মজলিস আসmathfrakremmo สมชติก আলোচনাকে মজলিস বৈজ্ঞ আলেমদের সম্মন এই মজলিস এখানে আমরা আজকে আলোচনা করব কোরআনের ঘটনা নিয়ে তার মধ্যে অন্যতম একটি ঘটনা সেটি হলো পিতা ছড়া কি করে একটি সন্তানকে আল্লাহ তৌফিক আর সেই ঘটনাটি আমরা শুনব আমরা পরিচিত হয়ে আমাদের অতিথিদের সাথে প্রথমে আমরা পরিচিত হবো আমার সর্ব এবং আমার বিশিষ্ট আছেন বিশিষ্ট আলম শেখ মুখলাম এবং আমার সর্ববামে বিশিষ্ট আলমুদ্দিন ইসলামী চিন্তাবিদ শেখ মুফতি কাদি মোহাম্মদ ইব্রাহিম আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বরাকাতু সম্মানিত সুদী পরিচিত হলাম অতিথিদের সাথে কোরআনের এই আসর আর আমাদের প্রতিপাদ্য বিষয় হচ্ছে কোরআনের কাহিনী তন্মধ্য হতে নির্বাসিত এ পর্বের বিষয় হল যে পিতা ছাড়া একটি সন্তানের জন্ম এটি কেমন করে হয় সেই অলৌকিক ঘটনা আর তার থেকে আমাদের শিক্ষক ঢুকিয়ে আছে প্রথমেই ঘটনাটি তুলে ধরার জন্য আমি বিনিত আরোস করব মুফতি কদ ইব্রাহিম সাহেব তবে আদম আলা আরো বেশি বিস্ময় সেখানে মা ও নেই বাবা নেই আর এখানে মা আছে বাবা নেই তিন ভাবে আল্লাহ মানুষকে সৃষ্টি করেন মা বাবা ছাড়া বাবা ছাড়া আবার মা বাবা উভয় দিয়ে আল্লাহ কোনটা না পারেন আল্লাহ জানো না যাই হোক এটা করিমের সুরাই আছে সুরাতে মারিয়াম পুত্রের ঈশার ঘটনাটা খুব বিস্তারিত আল্লাহ উল্লেখ করেছেন ষোলো নম্বর আয়াত থেকে প্রায় আয়াত পর্যন্ত তার এই জন্মের ইতিহাস সেখানে তো সূচনা যেভাবে হয়েছিল যে মারিম তিনি তো তিনি একটা ছোট্ট ছবি ধরে গেলেন উনি পানা চাইলেন আল্লাহর কাছে উনি না আমি মানুষ না তোমার ভয়ের কিছু নেই আমি ইন্দামা রসুল রবী কে তোমার রবের আমি রসুল আহকে গোলায়ামানি বলছে এটা পবিত্র সন্তান তোমাকে দিবো আর এটাকে আমি গোটা মানব জাতির জন্য একটা নিদর্শন হিসাবে রাখবো তার জন্মকে যে আল্লাহ যে পারেন তো সেটা তো তারপরে তার জন্মের প্রক্রিয়া শুরু হয়ে গেল তিনি তার অস্তিত্বে ইসা আলাহ সাল্লামকে ধারণ করলেন তারপরে সাথে সাথে এখানে কোরআন এসেছে যে নাকলা প্রসব বেদনা শুরু হয়ে গেল এগুলো তো সব আল্লাহর মোজেজা এখানে একজন নবীর মোজেজা এটা একটা এক ধরনের অলৌকিক ভাবে গোড়ায় তিনি বসে পড়লেন আর বললেন যে ইয়ালাই তিনি মৃত্যু কাবুলা হাজা যদি এর আগে মরে যেতাম ও কিন্তু না আমার নাম নিশে সব যদি মুছে যেত থেকে কত ভালো হতো তো যন্ত্রণা দেখে জিব্রের আমিন আসলেন বললেন যে তুমি চিন্তা করোনা রব্বকে তাহা তোমার এই মাত্র আল্লাহ তারা সৃষ্টি করে দিলেন তারপরে ছিল না এখানে খেজুরি প্রসঙ্গ যে আসছে আগে থেকে আধুনিক বিজ্ঞানও বলছে যে প্রসূতি মায়ের জন্য সবচেয়ে যে ফলটা উপকারী খাদ্য উপকারী সেটা হলো খেজুর ভরা এইসব মুহূর্তে তো আয়রন চলে যায় শরীর থেকে ব্লাড মাধ্যমে তো সেই জন্য আয়রনটা খুব জরুরি তো যাই হোক তো বললেন তো আল্লাহ করেছেন আমি আজকে রহমানের জন্য মানত করলাম একটা রোজা আছে কোনো কথা নাই আগের যুগে এটা একটা রোজা ছিল কথা কথা না বলা রোজা হ্যাঁ হ্যাঁ একেবারে অন্যরকম অবস্থা উনি আশাড়া তিলে বাবুর কাছে জিজ্ঞাসা করো বাবু বলবে ওর বাবু ওর বাবাকে বাবু তো ওরা বললো কি বলো নুকালে বোমান মাত্র দোলনা শিশু ওর সাথে কেমন কথা বলো তুমি কি বলছো আর দেরি নেই শিশু তো শুরু করে বাচ্চা বলেছে আমি তো আল্লাহর গোলাম আতানিয়াল কিতাবানি নিয়া আমাকে আমি যেখানে থাকি সেখানে বরকত দুনিয়ার বরকত দিনের বরকত তারপর আলাইজামা উলিত ধন্যবাদ আপনাকে চমৎকার ঘটনা জন্য আমরা এখান থেকে শিক্ষণের বিষয়গুলি নিয়ে আলোচনা করব। প্রথমে শেখ হাসান শুরু থেকে একটু কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে বলেছেন যে মানুষ সৃষ্টির যে আল্লাহ তাল যে সিস্টেম যে নিজাম সেই নিজামের বাইরে একটু রব আলমিন দেখিয়েছেন আলামত হিসাবে আল্লাহ তালার এই আলামতের একটা সুযোগ নিচ্ছেন আজকের দুনিয়ার খ্রিস্টান সমাজ তারা বলছেন যেটা আল্লাহর পুত্র আজহত মারিয়ামা আলহিসামকে আল্লাহর বিবি হিসাবে তারা মনে করছেন নওজরুল্লাহ কোরআনের বচন ভঙ্গি এর থেকে আমরা অনেক কিছু শিখতে পারি যে কোরআনে কেরিমে রবুল আলমিন কোথাও কোনো মহিলার নাম উচ্চারণ করেননি যেমন মারিয়ামা আলহিসালামের মায়ের সম্পর্কেও বলছেন মায়ের নাম বয়স্ক মহিলা তার নামও আল্লাহ উচ্চারণ করেননি আল্লাহ বলছেন একটা সুরার নামকরণ করেছেন মারিয়ামা আলাইসালামের নামে কারণ এটা এজন্য বলা যে সমাজের মানুষ ভদ্র যারা আত্মসম্মান যাদের আছে ব্যক্তিত্ব যাদের আছে তারা কখনো মানুষের সামনে নিজের নাম বলে বেড়ায় না আমি একটা জায়গায় নাম উচ্চারণ করি নাই যেটা পর্দা কারণে অসম্মানের জন্য নয় কিন্তু এই মারিয়াম আলহি সাল্লাম একমাত্র ব্যক্তি যার নামটা অরবুল্লা আলমিন বারবার উচ্চারণ করে বলছেন যে তার সাথে আমার ওই তোমরা যেটা ভাবছো বৈবাহিক সম্পর্ক এটা একদম মিথ্যা তাহলে আমি বাদ দিলাম এত আমার কথা নাই যে আল্লাহ আমাকে হুকুম করেছেন যারা এবাদতের ক্ষেত্রে কথা বলে যে আল্লাহকে আমরা পেয়ে গেছি এখন আমাদের নামাজের দরকার নাই রোজার দরকার নাই কিছু দরকার ভন্ডামি ছাড়া কিছু না যারা যাচ্ছেন বিভ্রান্ত হয়ে যাচ্ছেন তাদের কাছে আমাদের বিনীত নিবেদন থাকবে দর্শকদের কাছে আপনার মাধ্যমে আমাদের অনুরোধ থাকবে এইরকম বাবা যারা সাজেন যারা যেটা আছে মিডিয়া যেটা আছে আমরা ধন্যবাদ জানাবো যে এই সমস্ত কুসংস্কার গেল অনেক মিডিয়া কিন্তু তুলে ধরছে এবং আমি আরো বলবো যে সরকারিভাবে এই বিষয়গুলো গুরুত্ব দেওয়া দরকার এই ভণ্ডরা কিন্তু কোটি কোটি টাকা কামাচ্ছে আর এদের ছেলে মেয়েরা আমেরিকা ব্রিটেন এই বিভিন্ন দিয়ে তারা কি করছে মানুষদেরকে এবং আমি সাধারণ জনগণকে কথা বলবো যে দেখুন যে প্রতারণার শিকার না। যাদের কাছে কোরআন নাই যাদের কাছে নাই নাইয়া ঘুরবে এটা তো মানবিক দৃষ্টিতে আপনার খারাপ দেখায় একজন মানুষ উলঙ্গ হতে পারে একজন মানুষ কিভাবে এই যুগে চট ছাড়া এবার একটা হাতিস সবচেয়ে খারাপ মানুষ পৃথিবীতে দুইটা শ্রেণী যারা বেঁচে থাকতে হবে এদের মতো আর হতে পারে আপনারা কেউ দূরে যাবেন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 বলতে শুনেছি বান্দা, মুশরিক ও কাফের মাঝে পার্থক্য হল সালাদ ত্যাগ করা সেই মুসলিম প্রথম খন্ড ইমান অধ্যায় হাতের সংখ্যা একশো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 শান্তির জন্য ইসলামের অবদান সমাজে শান্তি প্রতিষ্ঠায় ইসলাম পরবর্তী অনুষ্ঠান ইসলাম আলাইকুম রহমতুল্লাহাত বিরতি পরশু দশক আপনাদের সকলকে কোরআনের মধ্যে স্বাগত জানাচ্ছি বলছিলাম যে ঈসা আলী ইসলাম এর আবির্ভাব তিনি মানুষ যখন ঈসা এর জন্ম হলো তখন মানুষের ভিতরে প্রশ্ন আল্লাহ রবুল্লাহ আলম বললেন ঈসা আমি মায়ের মাধ্যমে সৃষ্টি করেছি কিন্তু এটা তোমাদের কাছে আশ্চর্য লাগছে তার চেয়ে বেশি আশ্চর্য নয় কি শিক্ষা দিতে চেয়েছেন সেটা হলো এই পৃথিবী যদিও আসবাবে চলে উপায় উপকরণের পৃথিবী তাই না গাছ হলে ফল হবে আমরা খাবো কৃষি হলে ফসল হবে আমরা খাবো আসবাব কিন্তু কেউ এই আসবাব গুলো এই উপকরণ নিয়ে চলতে চলতে চলতে মানুষের একটা বিশ্বাস এসে যেতে পারে সবকিছু এখন কিন্তু প্রকৃতিবাদী নেচারাল এখানে আল্লাহর কোন স্থান নাই আল্লাহ দেয় না সব নেচার থেকে হয় এরাই নাস্তিক হয় আল্লাহ ঘটনা ঘটিয়ে বারবার বুঝিয়ে দিচ্ছেন বিশেষ করে এই ঘটনা যে দেখো মা যে এখানে কোনো ক্রিয়া নাই আল্লাহ আমি সবকিছু করি দেখো বাপ ছাড়া সৃষ্টি করে দিলাম দেখো মা বাপ দুইজন চাই সৃষ্টি করে দিলাম এগুলি সব আমারই প্রক্রিয়া আমারই কুদরত তোমরা দৃষ্টিভঙ্গিতে সবসময় আমার মুখে থেকে তোমরা দেখে নাও যে এই প্রকৃতির আল্লাহই চালু করেছেন অত তোমরা সেটা ভুলে গেছো দেখো এর ব্যতিক্রম করেও আল্লাহ দেখাতে পারে তাজা করে ফলও দিচ্ছেন আমরা অনেক নারীরা আজকে বিচলিত হয়ে খুদার কারণে জীবন দিয়ে দিচ্ছে আত্মহত্যা করছে সন্তানকে করে দিচ্ছে তাদেরকে অনেক কিছু করছে আমি তাদেরকে বলবো যেটা এটা তো বাস্তব একটি শব্দ ফিতরত কিন্তু প্রকৃতি শব্দের ব্যবহার এখন যেভাবে হচ্ছে এটি অত্যন্ত স্পষ্ট করে আমাদের দর্শকদেরকে জানানো দরকার যে কোনো অলৌকিক কোনো কিছু দেখলে ভালো কোনো কিছু দেখলে একজন মমিন সর্বপ্রথম আল্লাহকে স্মরণ করবে সৃষ্টিকর্তা স্মরণ আমি দেখলাম কি আমরা বিভিন্ন ভাবে দেখতে পাই এখন শেখ আপনার কথাটা ওরা বলবে না কারণ ওরা নাস্তিক ওরা শেখ হচ্ছি ওরা প্রকৃতি সেজন্যই তারা বলবে যে প্রকৃতির লীলা আমি নাস্তিক নয় যারা বলছেন এদের বেশিরভাগ লোক নিজেকে মুসলিম দাবি করেন একদল যারা আপনারী যারা দাহরিনের কথা বলছি যে তারা এটা তো বলবি যেহেতু তারা নিজেকে স্বীকার করে না তারা আপনার দৃষ্টিভঙ্গিটা হচ্ছে এটা প্রভাবিত বিষয় আছে সেটা হলো যে আল্লাহ তালা কিভাবে পুনরুত্থান করবেন এর একটা অপরূপ শিক্ষা এখানে রয়ে গেছে নজির রয়ে গেছে যে আল্লাহ তাল্লাহ বাবা মা ছাড়া সৃষ্টি করতে পারেন বাবা ছাড়া সৃষ্টি করতে পারেন সবাই আদম থেকে উজুদে অস্তিত্বীনতা থেকে অস্তিত্ব আনতে পারেন কোন সে আবার মানুষকে পুনরায় আল্লাহ করবেন এবং একটা বিষয় বিষয়টা প্রকৃতির ব্যাপার যেহেতু আসছে এই জন্য বলছি যে আজকে ওই প্রকৃতি যে সবকিছু আল্লাহরই হুকুম এটা আমরা বলে গিয়ে আমরা এখন কখনো কোন দুর্যোগ যখন দেখছি তখন আমরা বলি প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আমাদের এই করণীয় शार्थ शार्थ जी जी प्राकृतिक दुर्योग के मोकबला करोगी जरा दायित्व आज दुर्योगस्थापना দুর্যোগ যদি এসে যায় আল্লাহর পক্ষ থেকে তাহলে আমরা সেক্ষেত্রে কি কি ব্যবস্থা করা মোকাবেলার কথাটা যেমন বলা যাবে না সেখানে আরেকটি কথা আমার বলতে হয় যে কোনো ঝড় ঝঞ্ঝা এরকম কিছু হলে আমার আল্লাহর গজব বলে গড়ে চালিয়ে দেওয়া যাবে না আল্লা আলমিন সেখানে বললেন তুমি কথা বলো না এই সন্তানই কথা বলবে আচ্ছা ওরা যখন আসলো এই যারা কটোক্তি করে থাকে যাদের কাজই হলো কটুক্তি ওরা যখন আসলো তখন তারা কি বলছিল আর তোমার ঘরে কেমন করে আসলো মজার কথা আমি শেখের কাছে যাব সেটা হলো কেমন করে বললেন ইয়া ও হারন কারণ মরিম কোনো ভাই ছিল মজার একটা পয়েন্ট জানা দরকার আছে জি সমাজের যারা নিকটাত্মীয় নিয়ম হলো গোত্রের সবাইকে অমুকের ভাই অমুকের বোন মহিলাদেরকে অমুকের বোন এভাবে বলা হয় এখানে খ্রিস্টানরা একটা চালবাজি করেছিল একবার মোহাম্মদ নবীজির আমলেই দেখো দেখো দেখো কোথায় মারিয়াম দেখো কোরআন মিথ্যা আবিরে বলছে তুমি বললেন কেন যে মুসলিমরা আম্বিয়াদের নামে নাম রাখে এই হারুন তো ওই হারুনের নামে হাজার বছর পরের এক মুসলিম তার নামও নবীর নামে রাখা হয়েছিল তাছাড়া এমন হতে পারে যে ওই গোত্রের যে ভাইয়ের প্রতি সম্বোধন করা হচ্ছে সে ভাইটিও সৎ মানুষ ছিল সৎ মানুষ ভালো মানুষের ভালো মানুষের ঈসা আলাইসাল্লাম তার বক্তব্যে যে কথাটা বলছেন একটা পয়েন্টে আমি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমার জন্মদিনে আল্লাহর রহমত আমার উপর নাজিল হোক আজকে যারা আলহামদুলিল্লাহ তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের যে নবী তার জন্মদিনে আল্লাহর রহমত নাজিল হওয়ার জন্য দোয়া করেছেন আজকে সেই নবীর জন্মদিনকে কেন্দ্র করে পঁচিশে ডিসেম্বর আপনারা যা করছেন এটা নবীর উপর তো রহমত নাজিল হবেই কিন্তু আপনাদের উপর আল্লাহর গজব ছাড়া অন্য কিছু না অবস্থানের ব্যাপার এসছে ইসান্লাম সম্বন্ধে নবীসালসাল্লাম বলেছেন সহিদিশ শেষ ভাগে তিনি আসবেন তিনি হাকেম মুকরায়ন শাসক হয়ে তিনি আসবেন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বছর কোরআন দিয়ে গোটা বিশ্বকে তিনি শাসন করবেন ইউসেকালা সবচেয়ে বড় কথা হচ্ছে শেষ সন্তান এবং বান্দা এই দুইটা ভিন্ন জিনিস যিনি বান্দা হবেন তিনি গোলাম হতে পারেন না আমাদের মাস এমন আছে যে কেউ যদি তার গোলামকে যদি সন্তান বানিয়ে এনে আজাদ হয়ে যাবে ঈসা আলাহি নিজে বলছেন আমি আল্লাহর বান্দার তারা বলছেন আল্লাহর বেটা তাহলে ঈসা আলাহিসাল্লামের কথা অস্বীকার করা নিজেদেরকে আসলে তারা ইসাই দাবি করতে পারে না এই আমাদের নবী মোহাম্মদ আমাদের এই আদেশটা বললেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে লাগা আতরাতে নাসার এবন মারিয়ামকে নিয়ে তারা যা করেছে এমন সীমা লঙ্ঘন করোনা আমাদের সমাজে অনেকেই এই কথাটা না বললেও মোহাম্মদ আল্লাহর পুত্র এটা বলবে না তিনি পিতাশালা ঈশা কে জন্ম দিলেন এবং তাকে নব দান করলেন আর অসংখ্য নিয়ামত দ্বারা তার মাকে এবং তাকে বিভেষিত করলেন আমরা যদি সত্যিকার অর্থে اللہ گولام ہوتے تو شکایے نیب جو آلہ رب المین سب کچھ مالک سبرد ہوا کو کلیا نہیں উপলব্ধি করি یہ سب এই অবান্তর تیت খণ্ডনে আমরা بکتبر خنڈنے ہمیں جن করতে পারি। আল্লাহ اللہ رب আমাদের علم سکتے تو ابدان کرمین السلام علیکم و رحمۃ اللہ وبرکاتہ Wait, wait. Uh...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 জানুন কত কার্যকরী ভাবে মোমিন বান্দাল নিজের প্রতিটি কাজকে ইসলামী রঙে রঞ্জিত করে জীবনের রং প্রতি মঙ্গলবার রাত দশটায় আপন সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে ইস টিভি বাংলায় ম্যারেজ ও ডিভোর্স ও প্রবলেম হ্যাভেন ও হেল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 জয়েন্ট ডাকের নাহিক দেখুন অর্ধাঙ্গিনী নাতিতাঙ্গিন